বাকারায় রমাদান নিয়ে পরপর বেশ কয়েকটি আয়াত আছে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 হঠাৎ করেই ভিন্ন প্রসঙ্গে চলে গেল এখানে প্রসঙ্গ হল তো আলি আর হে মোহাম্মদ সাল আলাইসাল্লাম আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন নিশ্চয় আমি আমার জ্ঞানের মাধ্যমে রয়েছি সন্নিকটে আমি দোয়া দোয়ার জবাব দেই যখন তারা কাউকে আমার সাথে না করে আমার কাছে দোয়া করে আয়াত একশো ছিয়াশি আবার পঞ্চম আয়ামী নিয়ে কথা শুরু হয়েছে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আয়াত একশো সাতাশি প্রশ্ন হচ্ছে যে রোজা বা সাওমের প্রসঙ্গে পরপর কয়েকটা আয়াতের মাঝে দোয়ার ব্যাপারে একটি আয়াত কেন আসল অপ্রাসঙ্গিক আয়াত আল্লাহ এখানে কেন বসাবেন আসলে কি এটা অপ্রাসঙ্গিক না কোরআনের সবকিছুই সামঞ্জস্যপূর্ণ সাওমের আলোচনায় দোয়া সংক্রান্ত আয়াত আসার কারণ হলো আপনাকে রমাদানে দোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা আপনাকে জানানো যে রমাদান হল দোয়ার মাস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 তিনি কখনোই আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না কারণ তিনি তা করতে লজ্জিত হন আবু আনহু বলতেন তোমাদের হাতগুলো সেগুলো আল্লাহর কাছে উঁচু করো। অতি অতি উচ্চ ও নিম্ন করোয়া না করা সাহাবা রাজি আল্লাহ আনহু যখন জোরে শব্দ করে দোয়া করলেন নবী সাল্লু আলাইহ্লাম বললেন তোমরা তো কোন বধির বা অনুপস্থিত কাউকে ডাকছ না বুখারি ও মুসলিমে এটি আছে একই ভাবে কোরআনে আছে অতি উচ্চ বা অতি নিচু করোনা বরং মধ্যবর্তী পন্থা অনুসরণ করো সোরা বণী ইসরায়েল আয় বিনয় ও গোপনীয়তা সহকারে তোমার রবকে ডাকো সুরা আরাফ আয়াত পঞ্চান্ন এই আয়াতগুলোতে বলা হচ্ছে বেশি জোরে বা বেশি আসতে না বলে অবলম্বন করতে এটি হল আদবগুলোর কারণে আল্লাহ তার প্রশংসা করেছেন যখন সে তার রবকে ডাকলো নিভৃতে সুরা মারিয়াম আয়াত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 দোয়া কবলের ব্যাপারে কোনো কনফিউশন রাখবেন না আল্লাহআ শয়তানের দোয়া কবুল করেছেন আর তিনি আপনার আমার দোয়া কবল করবেন না শয়তান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেয়া হয় ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আরাফ চোদ্দ থেকে পনেরো আমি আপনি শয়তানের চেয়ে নিশ্চয়ই নিকৃষ্ট নই আমরা যাই করি না কেন শয়তানের চেয়ে আমরা বেশি খারাপ নই যদিও আমাদের পাহাড় সম পাপ থাকে আল্লাহ যদি শয়তানের দোয়া প্রত্যাখ্যান না করে থাকেন তিনি কি আপনার আমার দোয়া ফিরিয়ে দেবেন এমনকি মুশ্রিকরাও একটা সময় সদভাবে আল্লাহকে ডাকে যাতে তিনি সারা দেন আর যখন তারা কোন জলজানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠ ডাকে অতপর যখন তিনি নিরাপদে তাদের স্থলে পৌঁছে দেন তারা তার সাথে অন্যদের শরিক করতে থাকে মহাসাগরের স্রোত ও বাতাস যখন ডুবিয়ে দিতে হয় তারা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে করে কিছু সময়ের জন্য আল্লাহর দিকে ফিরে আসে তারা আগেও আল্লাহর সাথে শরিক করেছে এবং আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর তারা এই কাজ আবারও করবে তারপরও যখন তারা ইখলাসের সহিত আল্লাহকে কিছু সময়ের জন্য ডেকেছে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন যদি তিনি অল্প সময়ের জন্য খালেজ ভাবে দোয়া করা মুশ্রিকদের দোয়া কবুল করে থাকেন তাহলে কি তিনি তাওহিদের অনুসারীদের দোয়া ফিরিয়ে দেবেন দোয়াতে লেগে থাকুন ক্রমাগত দোয়া করতে থাকুন যখন দোয়া করবেন বার বার করবেন কাকতু মিনতি ও ভিক্ষা করবেন সেই মুসলিমে আছে নবী সাল্লু আলিয়া তিন বার করে দোয়া করতেন ইবেন মসৌদ রদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি তিন বার করে আল্লাহর কাছে দোয়া করতেন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 তাই সবসময় দোয়া শুরু মধ্যভাগ এবং শেষে নবী সাল্লা আলাই প্রতি দুরুদ পাঠ করুন সহি তির মিজি ও তফসির ইবনেকাসিরে সহি সনদে বর্ণিত আছে যে ওমর রদিয়াল্লাউ আনহু বলেন আসমান ও জমিনের মাঝে দোয়া আটকে থাকে নবী সাল্লা আলাই্লামের উপর দুরুদ না পড়া পর্যন্ত সেই দোয়া আসমানে পৌঁছে না এটি অবশ্য হজরত উমর আল আনহর ব্যক্তিগত অভিমত হতে পারে কারণ তিনি বলেন বলেননি যে রাসুলাম এটি বলেছেন তবে এ ধরনের কথা রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের উপর আরোপযোগ্য কারণ এগুলো দিন সম্পর্কিত বিষয় এটা হতে পারে না যে দিনের ব্যাপারে হজরত উমার একটা কথা বানিয়ে নিয়ে আসবেন এ ধরনের কথা বা হাদিসের বিষয়ে এটাই বিধান সোহাবুল ইমানে ইমাম করেছেন হজরত আলী রাজনৈতিক সকল দোয়া কবুল হয় না এই একই হাদিস আলী বরাতে বর্ণনা করেছেন বাকি ইবেন মাদখালী এবং সেটা মারফু হিসাবে গণ্য করেছেন অর্থাৎ বাকি ইবেন মাদ খালের মতে এই উক্তিটি রসুল্লাহ সাল্লা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 আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন ভাই বোনেরা মুসলিমারা অংশ হিসাবে মজলুম ও মুসলিমদের প্রতি দায়িত্ব অবহেলার জন্য আপনিও দায়ী নিজের জন্য পরিবারের জন্য প্রিয় মানুষদের জন্য দুআ তো করবেনই সাথে নির্যাতিত অবহেলিত মুসলিমদের জন্য প্রতিদিন আপনার দোয়াতে অন্তর্ভুক্ত করবেন যাতে আল্লাহর সামনে দাঁড়ালে আপনি অন্তত বলতে পারেন যে হে আল্লাহ আমি তাদের জন্য দুআ করেছিলাম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 এই ঘটনা শুনে ফুদাই ইয়াজ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। কিছুদিন আগে এক ভাই আমাকে একটি ভিডিও দেখিয়েছিল সেখানে একদল মুসলিম একটি বন্দী আর এক বিচারক রায় দিল যে তাদের ফাঁসি দেয়া হবে তারাও হেঁটে বের হলেন সেও হেঁটে বের হল তারা কারাগারে ঢুকলেন আর সে চলে দিন যেতে থাকলো। ভিডিওটাতে মূলত বন্দীদের একজন কথা বলছিল তিনি বললেন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 কেবল কোরআন তলা জিকির আজকারের কারণে আপনি যেমন সব পাবেন তেমনি শুধু দোয়া করার ফলেও আপনি সব পাবেন হ্যাঁ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আর শুধু দোয়া করার কারণেও সব পাবেন কারণ সেটাও একটা তাই আল্লাহর কাছে আল্লাহ করুন এবং তার কাছে ফিরে যান আল্লাহর দরজাগুলো কখনোই বন্ধ হয় না আল্লাহিনা মোহাম্মদ ও আলাহ আলহি ও আল্লাহুল্লাহি রবিলাম